আহমদুলিল্লাহ হেকফা ও সালাম আল্লাহ ইবাদহিল্লা জিন্তফা মাননীয় দর্শক মণ্ডলী আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি যে আজ আপনারা আমার সঙ্গে রয়েছেন বিশেষ একটি আলোচনাকে নিয়ে তা হচ্ছে ইসলামে নারীর অধিকার এ বিষয়ে আমরা বিগত দিনে কিছু আলোচনা শুনেছি আজ আপনাদের সামনে একটা নতুন অধ্যায় নিয়ে এসেছি তাহলে এই যে এমন কিছু সমাজ এমন কিছু দেশ ছিল যারা নারীর শিক্ষাকে বৈধতা দিতে পারেনি ইসলাম কি বলে নারী শিক্ষা নিতে পারে না পারে না যদি ইসলাম বলে যে হ্যাঁ শিক্ষা নিতে পারে তাহলে যারা বলেছিল যে না নারী শিক্ষা নিতে পারে না তাদের যুক্তির সামনে ইসলামের যুক্তিকে খাড়ো করব। শিক্ষিত যে সমাজ নয় সে সমাজ জীবনে কোনো উন্নতি করতে পারে না এবং সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে নারী নর যদি শিক্ষিত হয় আর নারী যদি শিক্ষিতা না হয় তাহলে সে অসম্পূর্ণ অথচ এই দুনিয়ায় এমন রাজ ছিল এই দুনিয়ায় এমন কানুন ছিল যেখানে নারীদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি লেখাপড়ার আপনি জানেন আপনাকে আমি শোনাই আল্লামা ইবনু আবদুল বার अट्ट सुंदर बोई लिखे गेन आल एलमोअल बीखानी से भूमिकाय आलोचना कर इसलम मे तालीमे बेपारे कतटुकू अग्रणी भूमिका नहींप्रदाय वनान्य जति मे ऐले के शिक्षार बेपारे कत दूर कि भेवे और कत दूर कि कर सप्तश शत रोमर मटीत খ্রিস্টানদের একটা মিটিং হয়েছিল একটা সম্মিলন হয়েছিল কাউন্সিল অব দ্য ওয়াইজ সেই কাউন্সিল অব দ্য ওয়াইজে তারা বসে ফয়সলা করেছিল এই বিষয়টাকে নিয়ে নারী কি? নারী সম্বন্ধে আমরা কি ফয়সলা দিতে পারি এরা মানব না মানব নয় এরা মানব যদি নয় তাহলে এরা কি এরা কোন জীব আশ্চর্য ধরনের চিন্তাভাবনা आश्चर्य मगज नारी सम्बन्धी भावना भावते गलन हो सोल मे आत्मा कत रहस्य कत व्यंग कत विद्रूप यह शब्दार भेतरे भरा आँच कर मे आत्मा आत्मा विहीन प्राण है কোন জান হয় যার ভেতরে আত্মা নেই সে আবার প্রাণী কিসের অথচ তারা ফাইসলা করছে যে এর ভেতরে যান নেই যান বলতে কি মানুষের যেটা জীবন মানুষের যেই প্রাণ সেই প্রাণ এদের ভেতরে নেই এবং তারা সেদিন বলেছে এই কথাই যে যদি পাপের কোনো শারীরিক দেহ থাকে পাপকে যদি কেউ সশরীরে দেখতে চাই তাহলে কোনো একটা মেয়ে ছেলেকে দেখে নিতে গেলেই তার পাপের সাথে মোলাকাত হলো যদি কোনো লোক বলে আমি শয়তানকে দেখিনি আমি শয়তানকে দেখব তাহলে দেখে তাহলে তার শৈতানকে দেখা হয়ে গেল ছি ইনহরা এই নারীর পেট থেকে জন্ম নিয়েছিল যেই নর তারাই এই নারীকে মর্যাদা দিচ্ছে কি বলে যে এদের আত্তা নেই তাদের যদি বিবেক থাকতো তাদের যদি জ্ঞান থাকতো তাদেরকে যদি আল্লাহ তালা ইনসানিয়াত বলে কিছু দিয়ে থাকতেন তাহলে অন্ততে এত জঘন্য ফয়সলা তারা করতেন না প্রফেসর মতিউর রহমান সাহেব বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ লেখক তিনি এ বিষয়ে অনেক কথা লিখেছেন এতগুলো কথা বলে আপনাদের মূল্যবান সময়কে এদিকে আমি লাগিয়ে দিতে চাই না যেহেতু আমাকে ইসলামের আলোকে এটাকে আলোচনা করতে হবে তার বই লিখেছেন আল্লাবিন আবদুল বার মিশরের ইস্কান দাঁড়িয়ার মাটিতে দিনের বেলায় হাজার হাজার দর্শকের সামন দিয়ে একটা যুবতী মেয়ে ছেলেকে তাকে আধা উলঙ্গ করে দিয়ে তার পায়ে দড়ি বেঁধে যেমন মরা কুকুরকে মানুষ টানতে টানতে নিয়ে যায়, কোনো দূর ময়দানের দিকে তেমনি করে মেয়ে ছেলেটাকে টেনে হিঁচেড়ে নিয়ে যাচ্ছে আরো অননয় বিনয় করে তাদের কাছে প্রাণ ভিক্ষা চাইছে তোমরা আমাকে ছেড়ে দাও তোমরা আমাকে ছেড়ে দাও এর নাম লিখছে সেখানে আলিশা তার দোষ কি তার অপরাধটা কি কেন থাকে দিনের বেলায় এইভাবে রাজ সড়কে আধা উলঙ্গ করে হিঁচড়িয়ে হিচড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে সে ছিল শিক্ষিতা মেয়ে ছেলে এবং এ বলেছিল যে শিক্ষা গ্রহণ করা মানুষের অধিকার জন্মগত অধিকার নারী বলে নয় নর বলে নয় কাজে আমি নারী হয়েছি আমি শিক্ষিতা হয়েছি এবং আমি চাই আমার আর হাজারটা বোন শিক্ষিতা যেন তারা হয়ে যায় कितने ख्रीष्टान जगत ता मे परि एट्स हजम करते बरदास्त करते आजकल दिन कथार प्रतिबाद करारुक्ति नहीं क्यों अनेक दिन आगेकार कथा इतिहास तर सी देवे ता समस्त दर्शक दे दर्शक वृंद भद्रमहार मरण तुम्हारा शिक्षा नाओ जरा जा मेके शिक्षा दिशा सवधान ता हुशियार খ্রিস্টান ধর্মের ভেতরে এদেরকে শিক্ষা দেওয়ার অধিকার দেওয়া হয়নি শিক্ষা যদি শিখে শিক্ষার আলোয় আলোকিত হবে পুরুষ এরা বাড়ির ভেতরে থাকবে এদেরকে বাইরে আনতে হবে না সবাইকে শিক্ষা দেওয়ার জন্য তাদের ভেতরে ভীতি সঞ্চার করে দেওয়ার জন্য যাতে মেয়েদের ভেতরে লেখাপড়া প্রসারিত না হয় তারা যেন শিক্ষিতা হওয়ার সুযোগ না পাই তার জন্য এইভাবে দিনে দুপুরে একটা শিক্ষিতা মেয়ে ছেলেকে উলঙ্গ করে দিয়ে বেবস্ত্র করে দিয়ে তাকে মেরে ফেলেছে ইসলাম আপনারা কিছু মনে না করলে তথ্য তথ্য। সত্য এখানে এত নেই মিথ্যার কোনো অবকাশ নেই যেই ভারতবর্ষের আমরা নাগরিক সেই ভারত ভারতবর্ষের দক্ষিণ এলাকায় দক্ষিণ ভারতে কোনো এক যুগ ছিল কোনো এক সময় ছিল যেটা বয়ে গেছে সেখানে যদি কোনো মেয়ে বা কোনো ছেলে যদি ছোট জাতের হয় আর ছোট জাতের ছেলে বা মেয়েরা যদি ধর্মগ্রন্থ শুনেছে তো তাদেরকে ধরে জোর করে সী সা গলিয়ে তাদের কানে ঢেলে দেওয়া হয়েছে যাতে জীবনে কোনোদিন তারা ধর্মের বাণী কানে তুলতে না পারে ধর্মগ্রন্থকে তারা ছুতে দেয়নি এটা তারা ধর্মগ্রন্থকে ছবার যোগ্য নয় নারী জাত এতটাই তাদের কাছে তুচ্ছ এবং তাচ্ছিলের পাত্র तुम्हारे एक नुम हाथ लगाते दूरे सरखे सत्य नारी की नारी दे जन्मगत भाव से पापी ताकि शिक्षार अधिकार कर दे शिक्षा दीक्षा ग्रहण करार अधिकार नहीं बातन करवा करूपे चाले एक आदर्श मा हिसाब से कि दिए তার সংসারটাকে যে চালাতে হবে এত বড় বিশাল সংসার সে সংসারটাকে চালাবে সুস্থ সুচারু রূপে কি দিয়ে এ এ ধ্যান ধারণা ভারতবর্ষে দাও। এই ভ্রান্ত ধারণাকে পুঁতে দাও এগুলো অচল এগুলো চলবে না এসব খেয়াল হচ্ছে বস্তা খেয়াল একে হটাও আসল কথাটা কি তা আল্লাহ এবং আল্লাহর রাসুল আমাদেরকে বলে দিচ্ছেন এখন আপনাদের সামনে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আসল কথাটাই তুলে ধরবো ইনশাল আপনি আমাদের সঙ্গে থাকুন সামান্য একটা বিরতি নিব তারপরে আবার মুলাকাত করছি ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি ইস বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মাহে রমজানের মুবারক ডায়াল Discussion, discussion discussion debate debate, debate, debate rebuttal rebuttal conclusion, rebuttal conclusion conclusion eliminate misconceptions about religion get enlightened witness dr zakir naik in a battle of words dekhun shommuk samore protiriyoshpotiba rat 9 ta e bangladeshe <laughs> o rat 8.30 ta e bharote biz tv banglay ramzan ekta oti pobitro mash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 জানুন মাহের রমজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখুন ছটায় পর পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বাংলায় হে আল্লাহকে ভয় করো। করাল হারাম একমাত্র আল্লাহ পাঠ করতে পারে। তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে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 मस्जिद बनाए बैध हम देख इन श्रेष्ठ द्विधा द्वंद मूल्यबोधे अभाव प्रकृत विश्वास अभावेतन जीवन जापन धर्म के भूल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 সঙ্গে আছেন তার জন্য আপনাদেরকে মুবারকবাদ আমি বলছিলাম যে আল্লাহর নবী এবং আল্লাহ যেটা দিয়েছেন সেটাই আমাদের কাছে আদর্শ সারা দুনিয়ার মানুষের কাছে এটাই আদর্শ তারা তালাককে মেনে নিতে পারেনি খ্রিস্টান ধর্মের ভেতরে নিয়ম ছিল যদি বিয়ে হয়ে যায় তাহলে স্বামী স্ত্রীতে বনি না হতে গেলেও জীবনে সে তাকে তালাক দিতে পাবে না তাহলে একটা চাক্কা চলছে আর একটা চাকা জ্যাম এ গাড়ি চলতে পারে কিন্তু ইসলাম বলছে না তোমাকে অধিকার দেওয়া হচ্ছে তোমাকেও অধিকার দেওয়া হচ্ছে যদি সংসারে বনি বনাট না হয় তাহলে এই বিবাহ নামের এই সম্পর্কটাকে কেউ ভেঙে দিতে পারে তবে ভাঙার একটা নিয়ম আছে না নিয়ম ভিত্তিক বানাতে হবে কেন যে তোমাকে তো সুখ চাই তোমাকে তো শান্তি চাই সর্বোপরি আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ঘোষণা দিলেন এক বাক্যে নর এবং নারী সব বাইকে বলে দিলেন তালাবুল এলমে ফরিদাত আলা কুল্লে মুসলিম প্রত্যেকটি মুসলিম অর্থাৎ নর এবং নারীকে এলিম শিক্ষা করা তার জন্য কম্পালসারি তার জন্য ওয়াজিব তাকে শিখতেই হবে তাই বলে এম ডিগ্রি নিতে হবে আমি বলছি না আবার আমি বলছি এটা কথা যে হ্যাঁ ও যদি নেই তো নিবে অনিবার নয় বলতে চাইছি আমি তাকে দিন ইসলামকে মানার জন্য এবং সুচারু রূপে ইলেমের উপর দিয়ে দিনকে পালন করার জন্য ইমানের সাথে দিনকে পালন করার জন্য যতটি জ্ঞানের দরকার যতটি এলেমের দরকার যতটি কোরআন এবং হাদিসের দরকার এতটার শরীয়ত তাকে অবশ্যই শিখতে হবে অনিবার্য শিখতে হবে চিন্তা করলেন ওরা বলছে শিখবে না ইসলাম বলছে শিখতে হবে শিখতে হবে তোমাকে অনিবার্যভাবে তোমার না শিখে রেহাই নেই তবে এই প্রসঙ্গে একটা কথা ছোট করে বলে দিই অনেক লোক হয়তো বলবেন ইসলামে কি ইংরেজি শেখার কথা আছে ইসলামে কি জিওগ্রাফি শেখার কথা আছে দেখুন বিষয়টা অত্যন্ত লম্বা ব্যাপক ওই বিষয় আমি এখানে ডিসকাস করছি না তবে এক কথায় উত্তর দিচ্ছি কোনোটা মানা নেই ইসলামের ভেতরে ইংরেজি শিখতে মানা নেই লাইফসায়েন্স শিখতে মানা নেই জিওগ্রাফি শিখতে মানা নেই কোনগুলো শিখতে আপনাকে নিষেধ করেনি যদি এলেম হয় তাহলে এলেমটাকে শিখতেই হবে আপনাকে কিন্তু দিনের যেটা এলএম সেটা হচ্ছে অনিবার্য তা আপনাকে শিখতেই হবে এগুলো নফল ইচ্ছ শিখুন ইচ্ছ হয় না শিখুন মন লাগে পড়ুন মন না লাগে না পড়ুন কিন্তু শিখতে পারা যায় ফেরাদান ইসলাম আল্লাহ রবুল আলমিন তোমাকে শিখতে হবে তাহলে একটা পরিবারের ভেতরে যদি তার স্বামী শিক্ষিত হয় আর তার স্ত্রী যদি শিক্ষিত হয় তাহলে সেটা কত সুখের সংসার হবে শিক্ষিতা মা এবং শিক্ষিত বাপের অরুসে যে আউলাদ দুনিয়াতে আসবে তাদের উপরে একটা ভালো আশা করা যাবে শিক্ষিতা মার কাছ থেকে আওলাদ লাভবান হবে শিক্ষিত বাপের কাছ থেকে আওলাদ লাভবান হবে এবং তাদের মেজাজের প্রতিফলন এই বাচ্চাদের উপরে ঘটবে নাবি কত জোর দিয়েছিলেন শিক্ষার উপরে এমন কথা যদি আপনাকে বলি আল্লাহ রবুল আলমিন পরিষ্কার বলছেন হে নাবি আপনি জবাব দিন যারা জানে এবং যারা জানে না তারা কি কোনোদিন সমান হতে পারে এ জবাব কি হবে না হতে পারে না তার মানে আল্লাহ আল্লাহাল বলছেন যদি সমান হতে হয় তাহলে তোমাকে এলেমের দিকে আগে আসতে হবে এবং আল্লাহ রবীন্দন কোরআনে করিমের ভেতরে বলেছেন আমি যাকে হিকমত দি হিকমত বলতে জ্ঞান হিকমত বলতে এলিম হিকমত বলতে শিক্ষা হিকমত বলতে শরিয়ত এই বুদ্ধি এই বিবেক এই জ্ঞান আল্লাহ রবুল আলামিন যাকে দিয়েছেন তাকে বিশাল বড় সম্পত্তি দান করেছেন এটাকে আল্লাহ তালা সম্পত্তি বলছেন ফাঁকা দুধিয়া খাই কাশিরা তাকে অনেক কিছু ভালাই আমি দিয়ে দিয়েছি সেই লোকটাকে তাহলে একটা নারী যদি হিকমাত শিখে তাহলে আল্লাহ রব্বুল আল আমিনের অনেক অবদান থেকে সে বঞ্চিত থেকে যাবে আর যারা বলছে শিখতে পাবে না তারা তাদেরকে মা রুম রাখতে চাইছে মা আশা আল্লাহর নাবির সাথে কোয়া বছরের জীবন কাটিয়েছেন এই সামান্য কয়টি বছরের ভেতরে মা আয়েশা আল্লাহ সংস্পর্শে থেকে কত শিক্ষা নিলেন কত শিক্ষা নিলেন মেয়ে ছেলেদের মা আয়েসার কাছে যতগুলো হাদিস ছিল কোন একটা মেয়ে ছেলের কাছে ততগুলো হাদিস ছিল না এবং শাহবাহ কোনো বিষয়ে যদি ঝামেলাই পড়ে যেতেন কোনো মশলা যদি তাদের জানার দরকার লাগতো माएसार दरबार आड़ाल जिज्ञेस शत शत मसलाते फतुआ दान कि भाव इ कत एगिए दिए नारी जी के इसलम कत दूर सम्मान उच्च आसने ते बसिए तुम्हारे शिक्षा अनिवार्य तुम्हे रेहा देना मा जदी आदर्श हई तच्चा आदर्श हम जी कमन सेंस दिए बुझते जा शिक्षित ना हई से बा क्लस टूए लेखा पढ़ा कर छोट बईखाना के लिए गिए मा कि ले लिखा आते आलिफ এডা বা এটা তাহলে এই বাচ্চাটা সে দুর্বল থাকবে কেন যেখান থেকে মা তার সহায়তা তাকে দিতে পারছে না এই জন্য একটা মাকে আদর্শ মা হতে হবে আদর্শ মার পরিচয় হচ্ছে এই যে তার কাছ থেকে এলমে দিন তার কাছে যেন পাওয়া যায় এবং অনিবার্য এটা পাওয়ার পর অন্যগুলো যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ না থাকলে তার উপরে কোন জোরা জোরি নেই আপনাকে বলছি এক এক সাহাবিদের স্ত্রীরা এক এক সাহাবিদের মেয়েরা কতটা শিক্ষিতা ছিলেন এ ব্যাপারে আপনাকে অনুমান দেওয়ার জন্য শুধু বলছি কোনো এক সাহাবি তিনি তার স্বাধীন স্ত্রী রেখেছেন একটা এবং বাড়িতে একটা বাঁধি ছিল কৃতদাসী স্ত্রী বলছে সোন আমি থেকে শুরু করে মুখস্থ করে রেখেছি এটা অমুক সুরার এটা অমুক আয়াত কি বুঝলেন কত বড় শিক্ষিতা মেয়ে ছেলেটি যে তাকে ধোকায় ফেলতেছিল অন্য আরবি কথা বলে যে এটা কোরআনের আয়াত অথচ তাকে ধোকায় ফেলা গেল না কি বলছে আমি কোরআনের হাফেজ কি শিক্ষা নিয়ে রেখেছে সুহান আল্লাহ আজ আমরা শিক্ষার নামে কি শেখাই আরবির নামে আমাদের নাকে গন্ধ লাগে শারিয়াতের নামে আমাদের নাকে গন্ধ লাগে না না এগুলো দেব না দিলেন আমি আপনি কলেজে যদি ফাউন্ডেশন ভালো না থাকে বিল্ডিং ভালো থাকবে না যদি কোরআনের বুনিয়াদের উপরে আপনার মেন আপনার ছেলের তালিম না হয় তাহলে সে মেয়ে সে ছেলে কোনোদিন আগামী দিনে ভালো হবে না কাজ আগে এই ব্যবস্থা করুন তারপরে অন্য তালিমের ব্যবস্থা করুন আপনি জানেন এ ব্যাপারে আপনাকে অনেক কথা বলার ছিল আমি অতগুলো যাচ্ছি না ইমাম মালিক রহমাতুল্লা আলাই বৃদ্ধ বয়সে মহাত্মা পড়াতে পারছিলেন না তাই তিনি তার ছাত্রদেরকে পড়াবার জন্য নিজের বেটি ফাতেমাকে বলেছিলেন বেটি ফাতেমা তুমি মোয়াত্তা মুখস্থ করো এবং দরজার আড়ালে তুমি দাঁড়িয়ে থাকো কোনো ছাত্র যদি ভুল পড়ে দেয় তো তুমি শুধু এমনি করে ঠক ঠক ঠক ঠক করে বাড়ি দেবে। জানেন। পুরো ইমাম মালেকের মে মুখস্থ করে নিল ছাত্ররা পড়ছে বাপের সামনে ভুল যখন করছে তখন ফাতেমা এমনি করে টকটকি দিচ্ছে ইমাম মালেক বুঝে যাচ্ছেন যে হ্যাঁ কোন ছাত্র ভুল করেছে তখন তিনি আবার ছাত্রকে বলছেন এই ছেলে তুমি কোন জায়গায় ভুল করেছ আবার তুমি পড়তে আরম্ভ করো তাহলে কত বড় তৈরি ছিল। মতো একটা মেয়ে মুখস্থ করে রেখেছে আলহামদুলিল্লাহ কিসের দৌলতে ইসলাম তাগিদ দিয়েছে বলেই যে না নারী জাদিকে এইভাবে অন্ধ করে রাখলে চলবে না নারী জাদিকে এইভাবে শিক্ষা থেকে বঞ্চিত করলে চলবে না তাদের মনের আলোকে জ্বলতে দাও तर विवेक के बिकशित होते सुंदर मानूष हिसाब से गढ़ते दाओ इम गढ़ लक्ष लक्ष मादे गढ़े उठे चाल हमदुल्ला अल्लाह रबुल आलमीन जन सुमति दान करें। नारी जन कर नारी जन सजाग दृष्टि राखी ये कथाटाई शेष कर लमा आलनाक असलम মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্যের সমাজ গুলোকে যারা মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো সেভেন্টি তারা খুঁজে পেয়েছে প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে টায় বাংলাদেশে ও সন্ধ্যা টায় ভারতে বিস টিভি বাংলায় অধিকার मानुषे घुमे मग्न घुमारदारतना परस्पर उभये भलोबा কেন ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় জুলুম এবং অত্যাচার মানুষের অধিকার প্রতি শনিবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত বি বাংলায় এই বিদ্যে কোরআন এর হচ্ছে মূল ইসলামের অপর নাম হল জানা আর এর বিরোধী নিয়ম নীতির নাম না জানা নিশ্চয় শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করে যে বিদ্যান না হক হক বুঝে না সত্য মিথ্যা বুঝেনা সেটা মূলত বিদ্যা নয় खुजे जहां मूलतमे जाननाथी जा रविवार सन्ध्या साढ़े पांच टाय बांगे और सन्धार पांच टाइम टी